সেই স্পিরিটে হাসানা ফি ইব্রাহিম তোমাদের জন্য নিশ্চয়ই একটি উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম মধ্যে। এবং যারা তার সাথে ছিলেন এবং আমাদের সঙ্গে আরেকটি সম্পর্ক আছে আলহাজে আল আলহাজ আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মিল্লতা আবি ইব্রাহিম এই যে ইসলাম এটা হচ্ছে তোমাদের পিতা আদি পিতা ইব্রাহিমের মিল্ল ইব্রাহিমের তরিকা ইব্রাহিমের আদর্শ হুয়াসমা কুমুর মুসলিম তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিম এই নামটা টাইটেলটা তিনি দিয়েছেন এই শব্দটা তিনি ব্যবহার করেছেন এই টার্মিনোলজি পরিভাষাটা তিনি ব্যবহার করেছেন মিন কাবল ওফি হাগা এটা এর আগেও হয়েছে এবং এখনো তাই হবে এই নবী মোহাম্মদ সাল্লাহ সময়েও তাই হবে তাহলে বোঝা গেল আমাদের নামটা আসছে ওনার কাছ থেকে এখন প্রশ্ন আসে যে মুসলিমদের আল্লাহর কাছে একটাই মাত্র সেটা কোনটা ইসলাম যারাই ইসলামের অনুসারী তারাই মুসলিম তাহলে তো মুসলিম ইব্রাহিম আলাহ আগেও যারা নবীদের অনুসারী ছিলেন নুহা আলাইসলামের অনুসারী ছিলেন এরপরে ইদরিস সালাম অনুসারে ছিলেন আদম আছে শব্দটা এই আইডেন্টি এই নামটা এই টার্মিনোলজি পরিভাষা ইব্রাহিম আলাহ ইসলামের সময় থেকে চালু হয়ে আসছে কিন্তু একই স্পিরিটে যা বোঝানো যায় আগে তাই হয়েছে আসলে কিছু শব্দ অনেকগুলো কাছাকাছি মুসলিম আর একটা কি শব্দ আমরা আনতে পারি মোমেন আর কি আনতে পারি মোহসেন আর কি আনতে পারি মোত্তাকি আর কি আনা যায় সলে মু আল্লাহর আনুগত্যকারী তো এই অনেক শব্দ আছে সবগুলোই একই স্পিরিট বোঝায় কিন্তু আমাদের যে আইডেন্টি ধর্মের অনুসারে আমরা মুসলিম এই পরিচয়টা ইব্রাহিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পছন্দ করেছেন এবং ওনাকে বলা হয়েছে তিনি আমাদের পিতা আবিকুম এবং এই কেউ কেউ বলে যে জাতির পিতা তো জাতির পিতা ক্ষুদ্র অর্থে যেগুলো মানুষ ব্যবহার করে এগুলো ঠিক নয় বৃহত্তর অর্থে এই উন্মতের জন্য এই শব্দটি তিনি দিয়েছেন আর আসলে আমাদের নবী সাল্লি ইসলাম এসেছেন ইব্রাহিম আলাইলামের বংশ থেকে এবং ইব্রাহিম আল্লাহলামের বংশ থেকে যাবতীয় পরবর্তী সমস্ত নবী এসেছেন বিদায় ওনাকে বলা হয় আবুল আমা ইব্রাহিম আলাহামের একটা আবুল আমিতা এর অর্থ কি এর ওনার পরে যত নবী এসেছেন সব ওনার বংশে এসেছেন ওনার ধারায় এসেছেন তার মধ্যে দুটো ধারা একটা ইসহাক আল ইসলামের আরেকটা একটা ইসমাইল আলী ইসলামের ধারা তো সেজন্য এই পরবর্তী পর্যায় সবার আদি পিতা হিসেবে খেতাব করা হয়েছে এবং নবী করিম সালাম নিজেও বলেছেন মোহাম্মদ সাল্লাম মেহরাজের সময়ে এরপরে আল্লাহ তালা বলেছেন সিরল বাক একশো পঁচিশ নম্বর আয়াতে কুল বালমিল্লাত হানিফা সেই ইব্রাহিমের বিলাত আমি অনুসরণ করি তিনি কখনো শেরেক করেননি হানিফা সুরান একশো পঁচিশ নম্বরে আল্লাহ তালা বলেছেন যে ইবাহিমের মিল্লতকে অনুসরণ করুন যিনি হানিফ ছিলেন যিনি তৌহিদবাদী ছিলেন আম ইল্লা একশো তিরিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন কে চায় যে ইব্রাহিমের মিল্ল থেকে মুখ ফিরিয়ে নেবে এরকম কেউ করলে যে সে নিজেকে নির্বুদ্ধার দিকে নিয়ে যেতে চায় বোকামির দিকে নিয়ে যেতে চায় নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারাই একমাত্র ইব্রাহিমের মিল্ল থেকে মুখ ফিরিয়ে নেয় ইব্রাহিম আলাইকে আল্লাহ তাল নিজেই বলেছেন তিনি উম্মিত ইব্রাহিম ছিলেন উম্মাহ উম্মার অর্থ কি নাম বলেছেন উম্মার অর্থ হচ্ছে যিনি সামনে থাকেন যিনি আম থেকে ইমাম সে অর্থে উম্মায় এসেছে যে তিনি সবার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি সব কাজে আগে ছিলেন এরকম তিনি রোল প্লে করেছেন তিনি ছিলেন আল্লাহর দিকে একনিষ্ঠ এবং তিনি ছিলেন হানিফ তৌহিদবাদে বিশ্বাসী আল্লাহ তালা আরো বলেন আমাদেরকে ইব্রাহিম আল্লাহাম সম্পর্কে আমাদেরকে শোনাতে নবী করিম সাল্লাম নির্দেশ দিচ্ছেন সুরা আপনি তাদেরকে তালাওয়াত করে শুনান ইব্রাহিমের খবর ইব্রাহিমের জীবনী ইব্রাহিমের জীবন থেকে শিক্ষা তাদেরকে শুনান আপনি ঈদ কল আলি আবি যখন তিনি তার পিতা এবং তার জাতিকে বললেন কি এগুলা তোমরা পূজা করছ তার সেই কনভার্সেশন সালামের আদর্শ জীবন যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে সেটা শুনানোর জন্য নবী সাল্লাহামকে নির্দেশ দিচ্ছেন আমরা আজকে সেটা হুকুম পালন করছি ইব্রাহিম সালামের ইতিহাস আমাদের সঙ্গে কিভাবে জড়িত আমরা ইব্রাহিম ঠিক করে দিয়েছেন কোরআনে পাখে যদিও এখন ভিড়ের কারণে ওই জায়গায় নামাজ পড়া যায় না যে কোনো জায়গায় পড়লে আদায় হয়ে যায় আল্লাহ ওনার সান আরো দিয়েছেন আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহামকে খালিল হিসাবে মনোনীত করেছেন খালিল খালিল আল্লাহর একান্ত বন্ধুর মত মর্যাদা পেয়েছেন দুজন পেয়েছেন একজন ইব্রাহিম আল্লাহলাম আরেকজনকে মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম আল্লাহ তালা ওরা প্রশংসা করেছেন ওয়া ইব্রাহিম আল্লাহ ওই ইব্রাহিম এমন মানুষ যে তার কথা পূরণ করত। কথা পূরণ করেছে ওয়াদা করলে ঠিক রেখেছে আল্লাহ দিকে তিনি আসেন এবং তিনি অনেক ধৈর্যশীল ইব্রাহিম আল্লাহর আরো ঘটনা যখন আমাদের রবি মোহাম্মদ সাল্লি সাল্লাম মেরাজে গেলেন তখন ওনার সঙ্গে দেখা হলো ইব্রাহিম সালাম পাঠিয়েছেন এটা অন্যতম হেকমত যে আজকে আমরা প্রত্যেকবার নামাজে পড়ে ওনার কাছে সালাম পাঠাই কোথায় পাঠাই আল্লাহম সাল আলমে আলী মুহাম্মাদ। কামা মাজিদ এই যে ইব্রাহিম তারপরে কি আন যে জান্নাতের মাটি সাংঘাতিক ভালো খুবই উর্ব কিন্তু এই মুহূর্তে সবার জান্নাত ফাঁকা আমল করার আগে সবার জান্নাত কি ফাকা খালি খালি জায়গা আর এই রেকটা বেশি করে সোফান ইব্রাহিম আল্লাহামের আরেকটি বৈশিষ্ট্য ওনার একটা দোয়া তিনি করতেন ওনার দুই ছেলে ইসমাইল এবং ইসহাক আলাহ ইসলামকে একসঙ্গে যখন পাওয়া যেত দুইজনকে দেখে দোয়া করতেন ও ইদুকুমা বিকালিমা লামা। নবী মোহাম্মদ সাল্লা হাসান হোসানকে দেখে ওই দোয়াটা পড়তেন বলতেন আমার পিতা ইব্রাহিম যে দুটো যে দোয়াটা তার দুই সন্তানকে করেছিলেন আসো এদিকে ওই দোয়াটা আমি তোমাদের জন্য করি এই দোয়াটা খুব চমৎকার দোয়া ছেলে মেয়েদেরকে বদ নজর থেকে এবং জিন ইনসানের কু নজর থেকে বাঁচানোর জন্য অনেক অনিষ্ঠ থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর প্রোটেকশন ওই দুঃখুমা বেকাল ইমাতিল্লাহুল্লা সাহেতুল্লা আইনিল্লাহ এইটা দুজন হলে একজন হলে ছেলে হলে ওই দুঃখা বেকাল ইমাতিল্লাহ ইতাম্মাতে মেয়ে হলে ওই দুঃখী বেকাল ইমাতিল্লাহ ইতাম্মাতে তিনজন বা বেশি হলে ওই দেখুন বেকালিমাত্রামের বৈশিষ্ট্য কি কি কতগুলো জীবনের কিছু ঘটনা থেকে আমরা শিক্ষা নিই প্রথমত ওনার জন্ম হয় পৌত্তলিক পরিবারে আপনারা জানেন আজ তার পিতা ছিলেন নিজে মূর্তি পূজক এবং তিনি ধর্মের যাজক ছিলেন ঠাকুর ছিলেন আর সেই ঘরে জন্ম হয়েছে তৌহিদবাদী ইব্রাহিম আলহি সালসাল্লামের ছোট বয়স থেকেই যখন ওনার সেন্স আসা শুরু করেছে তখন তিনি ফেতরতান আল্লাহ তালা যে খালেক সৃষ্টিকর্তা তার সন্ধান করছেন তাকে ডাকতে হবে মাবুদ এইটা মানুষের ফেতরত মানুষ তার আকল যখন কাজ করা শুরু করে তখন তার মাবুদকে খোঁজা তার দায়িত্ব ন্যাচারালি এই টেন্ডেন্সি আল্লাহ তালা দিয়েছেন সেটাকে ব্যবহার করে তিনি দেখলেন প্রথমে আল্লাহ তালা সে কথা বলছেন যে কিভাবে আল্লাহ তালা তিনি তো জন্মের পর থেকেই নব অর্জন করেননি আল্লাহ তালার খবর পাননি তিনি আল্লাহ তালার সন্ধানে আছেন এমনকি স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্ল আলী আসাল্লাম সিরাজ যারা শুনেছেন আলোচনার মধ্যে আমাদের প্রতিক্রিয়া শুনতে পারে সেখানে আলোচনা করেছি যে নবী মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম আল্লাহ তালাকে খুঁজছেন জানেন আল্লাহ আছেন কি করতে হবে আল্লাহকে কেমন ডাকতে হবে নামাজ কেমনি পড়তে হবে কিছু জানা নাই কিন্তু কোনোদিন কোন মূর্তি পূজাও করেননি এভাবে প্রত্যেকটি ফেতর মানুষের মধ্যে এটা থাকে ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ বললেন সুরা আল আচাত্তর থেকে আয়াতে আমি এভাবে দেখালাম ইব্রাহিম আসমান জমিনের অনেক কিছু সৃষ্টি কুদরত আল্লা তালার অনেক সাইন দেখালাম যাতে করে এগুলে দেখে দেখে সে মোকিন হয়ে যায় তার মজবুত হয়ে যায় রাতের বেলায় যখন তিনি দেখতে পেলেন যে এই সামনে চলে আসেন্লা পিত যাতে করে আহ তিনি তারকাগুলো দেখলেন রাতের বেলায় এসে প্রথম এত সুন্দর তারকা বড় বড় তারা গুলো কত সুন্দর লাগে তিনি বলেন এই তারকাগুলোই আমার রব কারণ তখন কিন্তু অনেকেই তারা তারকার পূজা করত। তারাগুলোর করতো এবং তারা বিশ্বাস করত তাদের অনেক কিছু ক্ষমতা রয়েছে হ্যাঁ না রব্বি এই কথাটা পরিপূর্ণ এখনো হয় নাই হয়তো এই রকম একটা ধারণা এসেছে তিনি তখন নবী হননি তিনি আল্লাহকে সন্ধান করছেন যখন ডুবে গেলে বলে এইটা কেমন করে রব হয় আমি এইরকম ডুবে যাওয়ার রবকে কখনোই আমি গ্রহণ করব না এটা আমার রব হতে পারে না আমি এদেরকে পছন্দ করি না কিছুক্ষণ পরে যখন আরো পরে যখন বা আর কিছুদিন পরে হতে পারে চান যখন অনেক বড় হয়ে উঠল সারা আকাশ আলোকিত তখন তিনি বললেন এই বোধহয় আমার রব হবে এটা অনেক বেশি বড় তারাগুলোর চেয়ে অনেক আলোকিত করে দিয়েছে যখন চন্দ্র ডুবে গেল তিনি বললেন এইতো সর্বনাশ ডুবে গেলে রব হয় কামনে আবার মাহবুদ হয় কাম্যে আমাকে আমার সৃষ্টিকর্তা ইলাহ মাহবুদ যদি গাইড না করেন আমার রব কোথায় কিভাবে আছেন তাকে কিভাবে পাবো তাকে কিভাবে ডাকতে হবে এটা না পেলে তো আমি বিভ্রান্ত হয়ে যাবো দেখা যাচ্ছে কোথায় আমি রবকে পাই উনি চিন্তার মধ্যে আছেন আবিষ্কার করার জন্য চেষ্টা করছেন আর আল্লাহ একটা নিয়ে আসছেন যখন সূর্য দেখলেন পরের দিন এত বড় হয়ে গেছে বাবা এটা তো অনেক বড় চন্দ্রের থেকে কত বেশি পাওয়ারফুল তাহলে এটা তো রব হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যখন ডুবে গেলেন আল্লাহ আমি এই শেরে থেকে মুক্ত হয়ে গেলাম এটা তো কোন মাবুদ হতে পারে না ডুবে গেল সেটা কাজে এটা মাবুদ নয় যে আল্লাহ আপনি আছেন কিভাবে আপনাকে পেতে পারি কোথায় আছেন কিভাবে আপনাকে ইবাদত করব। আপনার সঠিক সন্তান আমাকে সব লোকদেরকে তার আশেপাশে যারা আসেন না তোমার যে সমস্ত মহাবুজ না কমপ্লিটলি নিজেকে মুক্ত করে ফেললাম আমি নিজেকে একদম সেই আল্লাহর দিকে মুখ করে ফেললাম সেই ষষ্ঠার দিকে সেই সত্তার দিকে আমার চেহারাকে সেদিকে ধরলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি হানিফ আমি শেরেক মুক্ত আমি তহিদে এক আল্লাহ বিশ্বাসী ও মনাম মিনাল মুসীন আমি কখনো এই শেরেককারীদের অন্তর্ভুক্ত হব না আল্লাহ তালা ওনাকে এভাবে করে গাইড করলেন এবং এই গাইড করা যে হয়েছে ছোট কাল থেকে আস্তে আস্তে করে ওনার ভিতরে চেতনা দিয়েছেন আল্লাহ সে খবর এসেছে নিশ্চয়ই আমি ইব্রাহিম রুশ দান করেছিলাম অর্থ কি অর্থ হচ্ছে যে তার মধ্যে এই সেন্স কাজ করা ভালো জ্ঞান বিবেক বুঝার ক্ষমতা এক ধরনের গাইডেন্স কাজ করেছে তার মধ্যে মিন মিনকাবলু নব পাওয়ার আগে থেকেই কাজ করেছে না। অকুন্ আলিমিন আর আমি ভালো করে জানি কোন লোকটাকে নব দিতে হবে তাকেই আমি বাসাই করলাম তার ভেতরে রকম সেন্স কাজ করেছে তার মধ্যে আমি তাকে বাসাই করে ফেললাম তখন তিনি নব পেয়ে গেলেন তখন তিনি শুরু করে দিলেন তার কমের মধ্যে আস্তে আস্তে দিলেন তার পিতাকে শুরু করে দিলেন তিনি যখন এই মূর্তিগুলোকে তারা পূজা করছে এবার নবুত পাওয়ার পরে উনি যখন ক্লিয়ার গাইডেন্স পেয়ে গেলেন এখন তিনি তাদেরকে দাওয়া দিতে গেলেন তারা এতে বোঝা গেল নবুত পাওয়ার আগেও তিনি চিন্তা করেছেন আমরা এখান থেকে শিখতে পারি কোন জিনিসটা মানুষের মানুষকে আল্লাহ তালা সুন্দর বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন একটা নিউট্রাল ফেতরা দান করেছেন যেটা সময় ভালো কিন্তু মানুষ এই ভালো জিনিসটাকে ব্যবহার না করে এটাকে আইদার মানে অকেজ করে রাখে চিন্তা করে না বিচার বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না অথবা এটাকে মানুষ অ্যাবিউজ করে এটাকে উল্টো কাজে লাগায় তাহলে এখানে আমরা এটা শিখি যে সুন্দর বিচার বিবেক বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আমরা ব্যবহার করার চেষ্টা করি তারপর আমরা আসি যে এখন তিনি নব পাওয়ার পরে তার কংকে দাওয়া দেয়া শুরু করলেন যে এই সমস্ত মূর্তিগুলো বানিয়ে কি করো তোমরা এইগুলো এইগুলো কাছে এসে এত আরাধনা এত ইবাদত এত পূজা কেন করছ কি কারণে এদের কি ক্ষমতা আছে এদের এটাতে মাহবুদ কোথায় খবর পেলা তারা এরকম মূর্তি পূজা অথবা গাই রত আল্লাহর কোন নবীকে মাহবুদ বানানোর খবর আপনি জিজ্ঞাসা করেন আলোচনা করেন এর কোন লজিক আছে এর কোন ভিত্তি আছে তাদের কাছে কোন দলিল প্রমাণ আছে জিজ্ঞাসা করলে তারা নিজেরাই ঘুরপাক খেতে থাকে এভাবে করে তখন তিনি চ্যালেঞ্জ করলেন তারা এখন চ্যালেঞ্জের জবাব দিতে পারেন না তিনি আর ভালো করে বলেন লাকাদ বললেন লুম আন্তুম আহ মুবিন তোমরা সবাই তোমাদের পিতা পূর্বপুরুষগণে দোহাই দিয়ে যাচ্ছ তারাও করেছে তাই তোমরা তাই করবা তারা আসলে সুস্পষ্ট গোমরাহিতে ছিল এখনো আমরা দেখি আপনি যখন ইসলামের সুস্পষ্ট কথা শহীদ আহিদার কথা তাহিদের কথা বলেন থেকে মানুষকে সাবধান করেন তার বলে যুগ যুগ ধরে এগুলো করে আসছে এখন আপনি নতুন কোন কথা নিয়ে আসলেন পূর্বপুরুষকে অনুসরণ করার এই ধারণা মুসলিম সমাজের মধ্যেও আছে এটা আমাদের জন্য শিক্ষা তারা বললেন কি তোমার কাছে সত্যিকার সত্যি সত্যি কোন মেসেজ আছে হক নাকি এখানে তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করা আমাদেরকে নিয়ে একটা মানে তামাশা করতে চাচ্ছি তিনি বললেন না তোমাদের রব আসলে একজন আছেন সেই রবটা কে জানো যিনি আসমান জমিন সবগুলোর রব এগুলোকে সৃষ্টি করেছেন এবং তার সাক্ষী আছে এরপরে এখন তারা তো কোন রকমই শোনো না তিনি অনেক চেষ্টা করলেন অনেক বুঝালেন এবং সুন্দর করে বুঝালেন তিনি রাগ হয়ে তর্ক বিতর্ক করে একটা হট্টোগ লাগিয়ে দেওয়ার মতো কাজ করেন গরম মাথায় সুন্দর করে যুক্তির প্রমাণ পেশ করেছেন কিভাবে তিনি তাদের এই প্রতিষ্ঠিত একটা সেরেক সমাজের মধ্যে লোক মধ্যে আছে সেখানে তিনি কিভাবে দিনের কাজ করছেন আমরা এখন যখন পৃথিবীতে যখন দিনের কাজ করতে যাই আমাদের কাছে মনে হয় সারা দুনিয়া জাহলিয়াতের দিকে আহ্বান করছে আমরা কিভাবে এই সমাজে এখন দিনের কাজ করব ইব্রাহিম আল্লাহ সালামের কথা চিন্তা করেন তখন শেরেখ যেভাবে প্রতিষ্ঠিত ছিল এখনকার চর্চা করেছেন তিনি বললেন কি তোমরা যে দয়া করো তাদের কাছে প্রার্থনা করো কিছু চাও রোগবালা মুসিবত উদ্ধার পাওয়ার জন্য তাদেরকে ডাক তাদের কাছে কিছু হাদিয়া তোফা দিয়ে আস তারা কি তোমাদের এগুলো শুনতে পায় তারা কানে শুনে তুমি কোনোদিন ট্রাই করে যে তোমার কথা শুনতে পায়। দেখেছ তারা তোমার কোনো ক্ষতি করতে পারে কল্যাণ করতে পারে এটা বিশ্বাস করার মত কোন যুক্তি তোমার কাছে আছে কোন প্রমাণ দেখাতে পারবে এইভাবে তিনি তাদের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছেন এখন এগুলার কোন জবাব তারা দিতে পারে পারেনা একটাই জবাব জবাব কোনটা বাপ দাদারা করে আসে তাই তো আমরা করে যাচ্ছি এটাই করতে হবে কিদানি বললো যে কালকে এক ভাই বলছিলেন যে তারা বিভিন্ন রকম কাহিনী বানায় এই যে ক্রিসমাস দিনের গিফট কিভাবে কোন জায়গা থেকে আসে নিজেরাই কিনে নিজেরা এখানে রেখে দেয় কোন জায়গায় সেখান থেকে আবার গিফট নিজেরা ধরে আসে তো এভাবে করে আসছে সবাই তো সবাই করে তিনি তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন আরো বললেন যে শোনো এগুলো বাদ দিয়ে তোমাদেরকে আমি আসল রবের সন্ধান দেই আল্লাফা ইয়াহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন আর যিনি আমাকে হেদায়ত দিচ্ছেন আর আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শেফার ব্যবস্থা করেন রোগ মুক্তি একমাত্র তার কাছেই ওয়াল্লাদিমি আর যিনি আমাকে দান করবেন যিনি আমাকে জীবন দেন আবার পুনরুত্থান করবেন এই সমস্ত করি হয়তোবা আমি আশা করছি ওই ক্যামতের দিন তিনি আমার গুণাগুলোকে সবগুলোকে ক্ষমা করে দেবেন এইভাবে তিনি আল্লাহর কাছে আল্লাহর পরিচয় তাদের কাছে তুলে ধরলেন এখন এই ধূ তুলে ধরার পরেও তারা কি এই কথা মেনে নিল তারা কিছুতেই মেনে নিল না বরঞ্চ তারা তাকে ডাকলো যে ইব্রাহিম এদিকে আস আজকে আমাদের বার্ষিক মেলার অনুষ্ঠান বড় ঈদ মূর্তি পূজার দিন আনন্দ ফুর্তি দিন চলো সবাই আমরা সবাই এখানে এই শেরেকের এই মজলিসে যোগ দিয়েছে তুমিও এখানে আস তখন তিনি কি বললেন তিনি বললেন সুরা আর সফা তেরাশো থেকে আটানব্বই নম্বর আয়াতি তিনি আকাশে তারকা দিকে তাকালেন তারপরে বললেন ফকাল ইনি আমি তো মনে হয় একটু শিখ ফিল করছিম আমি মনে হচ্ছে যে একটু শিখ ফিল করছি আমি অসুস্থতা ফিল করছি আমি অসুস্থ তো এখানে তিনি আসমানের দিকে তাকালেন কেন তখন তারা বিশ্বাস করত যে তারকার দিকে তাকালে তারকার কু নজর পড়লে কারো অসুখ হয়ে যায় তিনি এখন এক্সকিউজ খোঁজ করছেন একটা প্ল্যান ওনার মাথায় আছে। আসে এখানে তারা আজকে সবাই চলে যাবে বড় ধরনের তাদের ওই মেলার মধ্যে এবং পূজার মধ্যে এবং আনন্দ ফুর্তি করবে ধর্মীয় বড় উৎসব পালন করবে তিনি আজকে তাদেরকে একটা ভালো লেশন দেওয়ার জন্য প্ল্যান করছেন তিনি বললেন ইন সাকিব আছে ইনডাইরেক্টলি একটা আনসার দেওয়া যেখানে সত্য রয়েছে কিন্তু কনফিউজিং আনসার থাকতে পারে এই তিনি আসলে অসুস্থতার কথা ঠিকই বলেছেন এখন যখন অনেক খারাপ কিছু ইংলিশে দেখে ওরা কি বলে আই ফিল সিক অ্যাবাউট দিস বলে না ইজ সিকেন এই সিকনেস থেকে আসে না ওই সেন্সে বসে মানে তোমাদের যে শেরক করো আর এই শেরক তোমরা অনুষ্ঠান করতে যাচ্ছ দিস ইজ সিকনেস কাজে এটা ডাইরেক্টলি মিথ্যা নয় ওকে এরপরে হচ্ছে তিনি রয়ে গেলেন ওরা সবাই চলে গেলো এরপরে কি হল তাকে রেখে তারা সবাই চলে গেলুদ গুলোর কাছে গেল গিয়ে কি বললো মাহবুদুলো সব তাদের প্রতি এহানত করতে গিয়ে মাহবুদুলোকে খাও না এত খাবার দিয়ে গেছে তোমাদেরকে দেখেন মাহবুদে খাবার দিয়ে যায় দেখছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কলা দেয় আরো অরেঞ্জ দেয় অনেক ফ্রুট দিয়ে দেয় মা বোধের কাছে কথা বলো না কেন কোন কথা বলে না নিল কুড়াল হাতে করে নিচে বড় কুড়াল নিয়ে ফর হিনতর আমি ডান হাতে জোর দিল পিঠা পিঠা দিয়ে তো চুরমার করে ইল্লা কাবির করে দিল আস্ত রেখে দিয়ে গলার মধ্যে কুড়াটা লটকিয়ে রেখেছে তাদেরকে দেখানোর জন্য কি প্লান তিনি করছেন দাওয়াতি কাজের জন্য তিনি একটা সুন্দর পরিকল্পনা এঁকেছেন এরপরে তখন তারা দৌড়িয়ে আসলো দেখে তারা এরকম আচরণ কে করেছে বড় জালিম এই জালিমকে খুঁজে বের করা তখন কেউ একজন বলা বলি করলো আরে এক লোক আছে তো এক যুবক একটা আমাদের সমাজে আছে যে ইব্রাহিম তাকে বলেছি যে সে এগুলার ব্যাপারে বিরূপ মন্তব্য করে এগুলাকে সে পছন্দ করে বলেছে এই কাজ সেই করেছে তখন তারা সিদ্ধান্ত করলো তাই নাকি তাহলে তাকে একা ধরে আনা হবে না তাকে অ্যারেস্ট করে বিশাল এক সমাবেশ ডাক সেখানে তাকে সমস্ত মানুষের সামনে জিজ্ঞাসাবাদ করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কল উল্লাহমিয়া সাধুন সবাই এ তামসা দেখুক তাকে আমরা কিভাবে সাহায্য করি তারা সমস্ত মানুষকে জমায়েত করছে আর ইব্রাহিম আলামের পরিকল্পনা হল যে সবাইকে জমায়েত করুক ওনার প্লান আছে উনিও কিন্তু ওই লাইনে কাজ করছেন আর তারাও তাই করল এরপর দেখে সবার সামনে থেকে জিজ্ঞেস করছে তুমি কি এই কাজ করেছ আমাদের মাবুদির সঙ্গে কাবীর তাকে জিজ্ঞেস করে কে করেছে এ কাজ সে যদি কথা বলতে পারে এখন বালফা আলহু কাবির হুম হাদা বড়টা করেছে তাকে জিজ্ঞেস করা সে যদি কথা বলতে পারে এই কথাটা তো মিথ্যা হয়ে যায় মনে হয় এটাও হাজিস এসেছে তিনি এখানে মিথ্যা কথা বলেছেন কিন্তু পরের কথা যে সে যদি কথা বলতে পারে তাহলেই সে করেছে আর কথা বলতে না পারলে সে করে নাই। তাহলে এখানে কথা বুঝতে পারেছেন এখানে মিথ্যা থেকে সরাসরি মিথ্যা থেকে বাঁচার একটা উপায় আছে যে সে যদি কথা বলতে পারে স্যার তাহলে সে করেছে আর কথা বলতে না পারলে বাটা করবে কোথেকে কিন্তু এখানে ওনার পরিকল্পনা ওদেরকে এভাবে ঠেলে দেওয়া তাদের কোন যুক্তি যেন না থাকে তারা যেন পরাজিত হয়ে যেন সেখানে নিজেদের সে কথা আল্লা বলছেন ইলা ইনফুসহ তখন তারা নিজেরা নিজেদের হিসাব নিকাশ করছে যে কি বলা যায় সে ঠিকই বললো কিন্তু কথাই বলতে পারে না তো সে ভাঙবে আর এই এই এই জিনিসকে আমরা এই বাদত করি কেন যে নিজের আত্মরক্ষা করতে পারে না এই মাবুদগুলো আমাদের কি উপকার করবে সরাজিম তারা নিজেদের মরাজা করল নিজেদের ডিভিশন করল তাদের আকিদা ডিভিশন করল যে আমরা তো পথে ঠিক পথে নাই কিন্তু ফকা আলু তারা আন্তজেরা একে আপারকে বললো আসলে আমরা সবাই জালিম জানি উল্টাপাল্টা কাজ করছি আমরা এই বোধহয় ঠিক না এটা তাদের আকিদাটা সে কি হয়ে গেল। কিন্তু তারা আবার জবাব দিল সুম্মা নুকেসু আলারু ও সিহিম তাদের মাথাকে হেঁটে করে উল্টে গিয়ে তাদের চিন্তাকে তারা পাল্টিয়ে দিয়ে বলল লাক আলিম হ্যা তুমি তো ভালো করেই জানো যে এগুলো কথা বলতে পারে না সে কথা আমাদেরকে আবার তুমি জিজ্ঞাসা করো কেন আবার তার দায়িত্ব দাও কেন তখন তিনি বললেন আফাতি তাহলে যে কথা বলতে পারে না নিজের কোনো কল্যাণ করতে পারে না তোমাদের উপকার করবে এমন করো দুঃখ হয় কি পরিমাণ দুঃখ হয় তোমাদের জন্যে যে তোমরা এমন জিনিসের এবাদত করছো আল্লাহ ছাড়া তার এগুলো কিচ্ছু করতে পারে না তোমরা নিজেরাই বলছ কলু হার জ্বালিয়ে ভস্য করে দিতে হবে ইনকুন্ত করতে হলে তাকে এই শাস্তি দাও তাকে একদম আগুনে জ্বালিয়ে ছাই করে দাও এবং তাই তারা করল তারা আগুন জ্বালালো বিশাল আগুন জ্বালালো কেমন আগুন জ্বালালো কয়েক মাস ব্যাপী আগুন জ্বালিয়েছে তারা জানে যে এই জিনিস কোনো সহজ আগুনে পড়বে না এটাও ভালো করে বুঝে তার জন্য এমন আগুন চালাতে হবে সে আগুনটা যেন অনেক দিন থেকে জ্বলতে থাকে হাতবান মিন আমাকে আমাকে উমুদাতেন অনেক দিন ধরে তারা এই লাকড়ি জোগাড় করা শুরু করে দিল এমনকি তাদের সমাজে তারা প্রচার করে দিল যে এই ইব্রাহিমকে জ্বালানোর জন্য যদি কেউ লাকড়ি নিয়ে আসে তার যে কত ফজিল এবং সমস্ত উদ্ধার হয়ে যাবে এমনকি কোন কোন রেওয়ায়তে এসেছে যে কানাত মারিদ কোন মহিলা অসুস্থ হয়ে গেল সে মানত করত কি মানত করত লাইন তু আল্লাহ ভালো করে দিলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য সেই কিছু এখন এই তো আগুন জ্বালানো হয়ে গেল এরপরে এমন আগুন জ্বালানো হল যে সেই আগুনের মধ্যে তাকে ফেলানোর মতো কাছে যাওয়ার কোন উপায় নাই বিরাট ওয়াল দিয়ে তার ভিতরে এখন কিভাবে তাকে ফেলবে বিরাট একটি কামানের গোলা যেভাবে ছাড়ে বা চরকির মত করে এভাবে করে হেভি কিছু একটা বানালো সেটা দিয়ে তাকে সেখানে ফেলে দেওয়া হলো। তখন তিনি কি বললেন আলমীর এই দ্বারা তিনি করলেন এরপরে আরো তিনি বললেন হাসম যে হাজী বখারিতে এসেছে রসুল বললেন হাসময় বলেছিলেন তিনি সারা আরবের অ্যালায়েন্স গঠন হয়ে গেল এবং এবারে বাসীদেরকে একলা ওরাইশরা আক্রমণ করবে না আশেপাশে সমস্ত আরবদেরকে অ্যালায়েন্স নিয়ে এসেছে এবারে চিরতরে নির্মূল করে দেওয়া হবে বাসীদেরকে রাখা হবে না এই খবর মোনাফিকরা ছড়িয়ে দিল ইহুদিরা ছড়িয়ে দিলার মধ্যে মনোবল ভেঙে যায় তাদের আল্লাহ থাকে না তারা এই ছড়িয়ে দিল তখন নবী করিম সালাম এবং কি করলেন সে খবর আল্লাহ তালা সুরা আলীম রানে দিয়েছেন যখন এইভাবে অপপ্রচার ছড়িয়ে দেওয়া হলো মিডিয়ার মাধ্যমে তখন সমস্ত মানুষগুলো আরবের তোমাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে সাংঘাতিক ভয়ের মধ্যে থাকতে হবে তোমাদের এবারে আর বাঁচার উপায় নেই যখন এই খবর শুনলেন তখন তারা ভয় পেয়ে গেলেন নাকি হলো ফেজায়া তাদের ইমান তখন আরো বেড়ে গেল তারা বললেন হাসবু আল্লাহুক আল্লাহ তালে আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম সাহায্যকারী তখন তারা আল্লাহর নিয়ামতের মধ্যে চলে আসলো এই অল্প সময়ের ভিতরে সাহাবীর আল্লাহ নিয়ামত পেয়ে গেলেন এবং আল্লাহর দান আল্লাহর সাহায্য আসলো লামিয়াম সাসুমসু তাদেরকে কোন সামান্য কিছুও ক্ষতি করতে পারলো না একটুও ক্ষতি হলো না মোমেনদের খন্দ যুদ্ধ যুদ্ধ করা লেগেছে আর সমস্ত কি লন্ডভণ্ড কেমনে হয়ে গেল আল্লাহ তালা তুফান পাঠালেন তুফান তাদের সমস্ত কিছু রহমে তাদের খাবার দাবার হান্ডি পাতাল সব উড়িয়ে নিয়ে গেল গায় কাপড় পর্যন্ত খুলে চলে যাচ্ছে এমন তুফান আল্লাহ দিয়েছেন আর মহকার দৌড়ে দৌড় তো আল্লাহ সে কথা বলছেন নবী করিম সালামকে মনে করিয়ে দিলেন কালনার হাদিসে নবী করিম সাল্লাম বললেন এই দোয়াটা পড়েছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ও কওয়ালাম হিনা কিল্লাহ আর মুহাম্মদ সাল্লাহাম এই দোয়াটি পড়েছেন যখন তাকে বলা হয়েছিল এবং সাহাবিদেরকে তোমাদের চতুর্শে দু তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে এবারে মুসলমানদের আর নিস্তার নেই ইসলাম শেষ মুসলমানও শেষ এই হতাশার খবর যখন ছড়িয়ে দেওয়া হলো তখন তারা বলেছিলেন হাসমান আল্লাহ ও নিয়ম তাহলে আল্লাহ তাহলে পরিস্থিতি চেঞ্জ করে দিলেন আল্লাহর গাইবিক কুদরত দ্বারা পরিস্থিতি কন্ট্রোল করে দিলেন এবং দুশ্মনের বিরুদ্ধে পরিবেশ চলে মুসলমানদের পক্ষে চলে আসলো এখানে আমরা যদি চিন্তা করি শিক্ষা শিক্ষা বিষয় কি আছে আসুন পরে আসি ইব্রাহিম সালামের কথা দিকে যাই তারপরে শিক্ষা নেব তো ইব্রাহিম আলাই আগুনে বসে বলছেন হাসমান যখন ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ তালা বলেন আলা আমি আগুনকে কি বলে দিলাম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের প্রতি শান্তি দায়ক হয়ে যাও। মুফাসরিনী কেরাম বলেছেন বারদা বলে আল্লাহ ছেড়ে দেননি ছেড়ে দিতেন আগুন এমন ঠান্ডা হতো ওই ঠান্ডায় ইব্রাহিম আবার মরে যেতেন কারণ আল্লাহ হুকুম করলেই এমন আমল করা শুরু করে দেয় যে কোনো মাহলুক বেশি আমলে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে সমস্যা হয়ে যাবে আর আগুনের তো এত জ্ঞান নাই এই আল্লাহ তালা গাইড করলেন ওয়া সালাম তার জন্য শান্তির কারণ হয়ে যায় নিরাপত্তা যেন হয়ে যায় এই পর্যায়ে ঠান্ডা হওয়ার মোকাবেলা করিয়ে দিলেন নিজস্ব যে বাহিনী আছে সে বাহিনী দিয়ে নিয়ে আসলেন ঠান্ডা করে দিলেন আল্লাহ হুকুম কুন ফাই হাকুম আর খন্দকের যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্রকে কিভাবে আল্লাহ তালা নস্ব করে দিলেন ইব্রাহিম আল আসলামের জীবন থেকে এবং খন্দকের যুদ্ধের এই ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা এই মুহূর্তে পৃথিবীতে ইসনা এবং মুসলিমদের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র এবং চতুর্দিক থেকে আক্রমণ মিডিয়া থেকে শুরু করে সামরিকভাবে সকল দিক থেকে এই মুহূর্তে তো এখন মুসলমানদের চূড়ান্ত হতাশার সময় মনে হয় যেন এসে গেছেন এইরকম ফিল করে অনেকেই কোনো আশার আলো আমরা দেখি না মনে হয় যেন কিন্তু একজন মমিন প্রথমত ভয় পাবে না ভয় পরিচিত হয়ে গেলে তারা বলে ফাকসম ভয় করো একদম ভয় ছড়িয়ে দেব আর মুসলমানদের রিয়াকশন হচ্ছে ফাজ আল্লাহর উপরে তাদের ইমান আরো বেড়ে যায় এটা আমাদের অর্জন হচ্ছে কিনা আমরা যত আল্লাহর দিকে আসব তত আমাদের ইমান বাড়বে এবং আমরা তত আল্লাহ তাদের কাছ থেকে প্রোটেকশন পেয়ে যাব। আর যদি পরীক্ষায় ফেল করি আল্লাহর দিকে আসি না ইমানকে মজবুত করার চেষ্টা করি না তাহলে তো আমরা আল্লাহ তারা ষড় করল কিন্তু আমি তাদেরকে কি করলাম তাদের ষড়যন্ত্রকে আমি নস্বাত করে দিলাম তাদেরকে অপমানিত করে দিলাম তারা পরাজিত হয়ে গেলো এই বিশাল ময়দানে ইব্রাহিম আল্লাহ জলে পড়ে সাই হয়ে যাবে আগুনের মধ্যে এত মানুষ তামসা দেখার জন্য চতুর্দিক ময়দান ভর্তি হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেখান থেকে নিরাপত্তা সহকারে বেরিয়ে আসলে। কিছুই হলো না কত বড় দাওয়াতি এরপরে দাওয়াতি কাজে কাজ হলো না মানুষ এত জাহেল মাত্র ইমান আনলেন কে ওনার এক ভাতিজা লুত আলহিসাল্লাম আর তার স্ত্রী সারা অনেকদিন দাওয়াতি কাজ করলেন তার পিতা কি বুঝাতে পারলেন না পিতা তাকে শ্বাসমতা হত্যা করতে উদ্যত হয়ে গেল তখন তিনি পিতার সঙ্গে সংঘর্ষ রক্তারক্তিতে গিভ আপ করেননি এবং ছেড়ে দেননি তিনি আসলেন সিরিয়াতে সেখানে কিছুদিন কাজ করার পরে এরপরে তিনি আসলেন ফিলিস্টিনে এখানে এসে তিনি তার মার্কাজ বানালেন সেখানেও তিনি কিছুদিন দাবাতি কাজ করে পরে আবার তিনি মিশরে আসলেন মিশরে আসার পথে সেখানে মিশরে বাচ্চার সঙ্গে সে তার সুন্দর স্ত্রীকে তা সারা কে দেখে তার লোভ হলো এবং সেখানে নিয়ে যখন ঘটনা আছে তিনি বললেন যে আমার মনে হচ্ছে তার স্ত্রীর কাছে তোমাকে ধরে নিয়ে যেতে পারে তুমি বলবা আমি তোমার বোন আর একটি মিথ্যা কথা মনে হয়ে গেল তখন ইব্রাহিম আল্লাম বলে দিলেন আর বুঝাই দিলেন দেখো তুমি কিন্তু আমার বনি ইন্ন মন মেনু না মমেনা সবাই ভাই ভাই ভাতৃত্বের সম্পর্ক আর তুমি মহিলা হিসাবে ইমানের বোন কাদের কথা মিথ্যা হবে না এটা বললে কিছু বাঁচার উপায় হতে পারে তারপরে দুষ্টটা বাঁচতে পারিনি মানে ওনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে সে যখন হাত এমনি একটু আগিয়েছে তখনই তার হাত এরকম করে মানে ব্যথায় একদম কাকুড়ে উঠেছে চিৎকার করে সে বেহসে পড়ে গেছে তখন সারা আল্লাহ সাল্লাম আল্লাহকে দোয়া করলেন শেষ যা আল্লাহ এ যদি এখন মরে যায় এরা সবাই আমাকে দায়ী করবে আমি তাকে মেরে ফেলছি আল্লাহ তার জীবন ফেরত দেন ফেরে দেওয়ার পদে সে একটু ভালো হয়ে সুস্থ হয়ে গেল আবার আক্রমণ করলো ওনার দিকে তিনি আবার দোয়া করলেন এইভাবে দুইবার তিনবারের পরে বুঝতে পারল এবং সে গিভ আপ করে ফেললো এবং হাজার এরপরে আমরা দেখি যে তিনি হাজারকে চলে গেলেন আবার তাওাতি কাজ করছেন আল্লাহতালা ওনাকে এই শেষ বয়সে সন্তান দিলেন আপনারা জানেন কাকে দিলেন ইসমাহিল আলহিসাম হাজের যিনি ওই বাচ্চা একটি কৃতদাসী তাকে উপহার দিলেন এই হাজেরকে কৃতদাসী দিকে স্ত্রীদের মতো ব্যবহার করা যায় তিনি সন্তান সম্ভব হলেন সন্তান প্রসব করলেন এক পর্যায়ে আল্লাহতালা হুকুম করলেন যে এই সন্তান এবং তার মাকে তুমি মক্কায় রেখে আস এক দেশ থেকে আরেক দস দেশান্তর করে দিয়ে আস যেখানে তিনি দেশান্তর করে দিয়ে গেলেন রেখে গেলেন তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তালা কোন পরিকল্পনা এখানে আছে কিভাবে কোরবানি করছেন নিজের আশি বছর বয়সে বুড়ো বয়সে এই সন্তান পেয়েছেন আর এই সন্তানকে এখন ওখানে আছেন নবের দায়িত্ব এখানে নৌবোতের কোনো দায়িত্ব নাই কারণ এখানে তো মানুষও নাই তিনি ওখানে রেখে গেলেন রেখে যাওয়ার সময় আল্লাহ তালার কাছে কি ফরিয়াদ করলেন তিনি যখন চলে যাচ্ছেন তখন তার স্ত্রী দেখলেন যে কোনো কথা না বলে চলে যাচ্ছে তিনি বললেন যে কেন চলে যাচ্ছেন আমরা কি অপরাধ করেছি কেন কথা তিনি বলছেন না বরঞ্চ বললেন জিজ্ঞেস করলেন তাহলে কি এটা আল্লাহর হুকুম রেখে দেওয়ার জন্য তিনি ঈশারায় বললেন যে আল্লাহর হুকুম কথা বলতে পারছেন না তখন তিনি হাজের আজি আল্লাহ বললেন ইদান্না ঈদ ইউন তাহলে আল্লাহ তালা আমাদেরকে বরবাদ করে দেবেন না তিনি এই মহিলা রাজি হয়ে গেলেন আল্লাহর হুকুম মানার জন্য নিশ্চয়ই আল্লাহ কোন পরিকল্পনা আসে পরবর্তী পর্যায়ে ইসমাইল আসানিপাসা কিভাবে ছটফট করছেন সাফা মার জমের আবিষ্কার সময় শেষ। এই যে ত্যাগ এবং কোরবানি তিনি করলেন তারপরে তিনি বার এসেছেন তালিম তার বিয়ে দিয়েছেন আল্লাহ কাছে দোয়া করেছেন ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য তিনি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করলেন রব্বান আল্লাহ মুসলিম এলাকা আউমিন্দুরা উম্মাত মুসলিম আল্লাহ এরপরে বিয়ে করার পরে এসেছেন বিভিন্ন ভাবে খোঁজ খবর রেখেছেন ওইদিকে আবার ফিলিস্তিনে যাচ্ছেন এই যে দিনের কাজের জন্য কি করবা ওনা জন্ম হয়েছে কেন আন বা কেন আর্দুল কেন আন যেটা ইরাকে এখন সেখান থেকে গেলেন সিরিয়ায় সেখান থেকে হিজরত করে গেলেন কোথায় ফিলিস্তিন ফিলিস্তিন দিয়ে আবার মিশরে মিশর থেকে আবার আসলেন ফিলিস্তিন সেখান থেকে আবার মকায় আরেক পা এই যে সারা জীবন কোরবানি করে দিচ্ছেন এবং এরপরে তার ছেলে মেয়েদেরকে তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন তাদেরকে দিনের মধ্যে ঠিক রাখার জন্য এরপর আল্লাহ তালা ওনাকে বললেন যে ইনি যা ইলু কালিনা ইমামা আমি আপনাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দেব নবী শুধু নয় সমস্ত নবীদের ইমাম আপনি হয়ে যাবেন পরবর্তী পর্যায়ে নবীরা আল্লাহ তালা বললেন কি সবাইকে দেওয়া হবে না আল্লাহাদ আমার এই দায়িত্ব ইমামত দিনই দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত সবাই হবে না যারা রালেম গুণাগার মাসি লিপ্ত থাকে তাদেরকে দিয়ে আমি দায়িত্ব পালন করাবো না এখন আমরাও এই উম্মের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাদেরকে বাসাই করেছেন কুন্তুম খাই এখন আমরা আসুন ইব্রাহিম আল্লাহ জীবনের কতগুলো শিক্ষা অতি অল্প সময়ে যে কিভাবে তিনি দিনের জন্য স্যাক্রিফাইস করেছেন এবং আরেকটি বড় শিক্ষা ছিল ইনি আরা আরা আন ফিল আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি এবং তিনি সেই কাজটা করতে কুণ্ঠিত হননি সেই কাহিনীতে আপনার ভালো করেই জানেন তাহলে ত্যাগ কোরবানি হিজরত এমনকি সন্তান জবাই করার মতো এত বড় কাজগুলো করতে তিনি দ্বিধা গ্রস্ত হননি আজকে আমাদের যদি আমাদের বর্তমান পরিস্থিতিকে আমরা তাকাই তাহলে ওনার জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য এক নম্বরে পরিবার পরিজনকে দিনের দিকে নিয়ে আসার চেষ্টা নিজের আল্লাহ তালার সঙ্গে দিনকে জানার বুঝার আল্লাহকে আবিষ্কার করার দিনের ভিতরে থাকার প্রচেষ্টা অনবরত চালিয়ে যাওয়া দিনের কারণে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগিক্ষা হিজরত সবকিছুকে মেনে নেওয়া যে কোনো বড় কোরবানি যেন প্রস্তুত হওয়া যত রকম প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়ে যায় ব্যাপী। সকল অবস্থায় টিকে থাকা আল্লাহর উপরে তারকল করা আল্লাহর ভরসায় থাকা এই বিষয়গুলো যদি আমরা নেই বর্তমান বিশ্বে পৃথিবীতে যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এর মোকাবিলায় হতাশা কিভাবে ঠেকানো যায় এটা আমাদের এক নম্বর কাজ আলিয়া আসুমিনা শয়তান এটা শয়তান থেকে আসে আপনি যদি ইসলামী ইতিহাসে যান তাহলে দেখবেন ইসলামী ইতিহাসে এই বর্তমান পরিস্থিতি থেকে আরো অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ক্রুষ্িডাররা যখন বাড়িতে মাগদেশ দখল করেছে তখন তারা যে ধরনের অত্যাচার করেছে বর্তমানে সে তুলনায় কিছুই হয়নি ওই অত্যাচারের সময় আল্লাহ তালা টিকিয়ে রেখেছেন বাগদাদে যখন প্রায় আঠারো লক্ষ লোককে হত্যা করেছে তিন দিনের ভিতরে আঠারো লক্ষ লোক তিন দিনের ভিতরে হত্যা করেছে বাগদাদ ছিল তখন ইসলামী খেলাফাদের রাজধানী সমস্ত দিন জ্ঞান সমস্ত কিতাব পত্র কোরআন হাদিস ফেখা আকিদার সমস্ত বই নিয়ে দাদুলা ফোরাতে ছেড়ে দিয়েছে নদীর পানি কালো ছিল বহুদিন পর্যন্ত নিঃশ্বাস করে দিয়েছে ইসলামকে চলে গেছে আল্লাহলা ইসলামকে টিকিয়ে রেখেছেন কেমন পর্যন্ত ইসলামটিকে থাকবে এবং যুগে যুগে আল্লাহ তালা পরীক্ষা ফেলে দিয়েছেন এই পরীক্ষা থেকে উত্তরণ পাওয়ার জন্য আমরা আল্লাহ দিকে আসব তারপরে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইন্তানসুরসুর কুম ও ইসব আকদা মাকুম তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পাওগুলোকে মজবুত করে দিবেন আমরা সে হয়ে যাব না আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে না নবী করিম সাল্লা আসাম জোয়া করেছেন আল্লাহ এমন পরিস্থিতি না হয় যে আমার একদম নিশ্চিন্ন হয়ে যায় সে দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন ওই দোয়াটা কবুল করেন নাই যে আল্লাহ আমার উম্মতকে গৃহযুদ্ধ থেকে হেফাজত করেন সেটা আল্লাহ কবুল করেন নাই এই জন্য উম্মতের ভিতরে অনেকগুলো গৃহযুদ্ধ আছে এগুলোর দায়িত্ব আমাদেরকে যে আমরা এগুলা থেকে উত্তরণ পাবো আমরা বেরিয়ে আমাদের দায়িত্ব পালন করব করবো হাসবুল আল্লাহ বলে আমাদের দায়িত্ব আমরা পালন করতে থাকব আমাদের পরিবারগুলো গঠন করব আমাদের সমাজকে এই দিকে নিয়ে আসব আমাদের নিজের জীবনকে এই সময় আলোকে আলোকিত করব তাহলে আমরা আল্লাহ তালার সাহায্য পাওয়ার উপযুক্ত হয়ে যাব আল্লাহ রব আলমিন আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত